যারা আমার এখানে একটা বড় ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর জন্য সেনাবাহিনীর কি দক্ষতা আছে কিনা এবং বা করার প্রয়োজন আছে কিনা কারণ এগুলোই খুবই বড় এবং সফসিকেটেড ব্যবসা একটা হোটেল পাঁচ তারা হোটেল চালানো বা একটা বড় ব্যাঙ্ক পরিচালনা করা এটা সাধারণ জনবল দিয়ে করা অনেক সময় হয়তো সম্ভব হয় না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কাছে যে তাদের যে জনবল আছে তাদের উপরে একটা নতুন চাপ সৃষ্টি হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসার যে দক্ষতার প্রয়োজন সেই দক্ষ জনবল হয়তো সেনাবাহিনীর কাছে নাই অথবা এমনও হতে পারে যে এসব ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে সৈনিক সুলভ যে কতগুলো ভ্যালু সিস্টেম থাকে সেগুলোর উপর একটা আসতে পারে এইসব দিকে পর্যালোচনা করে দেখা যায় যে বিশ্বের অনেক দেশে এই ধরনের আগে নিয়ম ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দেশ এই নিয়মের থেকে তারা বাইরে সেই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়াটা সেনাবাহিনীর জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে আগে অনেক দেশেই দেখা গেছে যে সেনাবাহিনীর সদস্যদের জন্য যে সমস্ত সরবরাহ প্রয়োজন হয় সে সমস্ত সাপ্লাই পণ্য উৎপাদনের জন্য ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান উঠেছিল কিন্তু সেরকম প্রতিষ্ঠানের এখন আর প্রয়োজন নেই ব্যাকওয়ার জন্য কোন কোনো দেশে করেছিল কোন কোন দেশে সেনাবাহিনীকে অনেক লাভজনক প্রতিষ্ঠানের সাথেও জড়িত করেছিল আমি বিশেষ করে বলতে চাই যে চীনে যদি আমরা দেখি আপনার দশ বছর আগের যে চিত্র ছিল সেখানে সেনাবাহিনী অনেক জায়গার সাথে ব্যবসার সাথে তাদের শিল্প কারখানার সাথে জড়িত ছিল যেগুলো তারা নিজেরা মালিকানায় ছিল নিজেরা পরিচালনা করত কিন্তু পরে যখন জিয়াং জামিন সে দেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি একটি অর্ডারের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন বর্তমানে চীনা সেনাবাহিনী কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত না তাদের কল্যাণের জন্য বা তাদের যে প্রয়োজনের জন্য যা কিছু অর্থ বা যা কিছু প্রয়োজন হয় সেটা সরকার বা রাষ্ট্র সেটাকে তারা দিয়ে থাকে এখানে আর কথা আমি উল্লেখ করতে চাই যেহেতু আপনি বললেন যে ব্যাকওয়ার্ড সাপ্লাই লিঙ্কেজের কথা এটা একটু পুরোনা কনসেপ্ট যে কোনো আর্মিকে মেনটেন করার জন্যে এখন যে যুগটা এসেছে সেটা হচ্ছে আউটসোর্সিংয়ের যুগ বড়ো ধরনের কোনো সেনাবাহিনী তারা নিজেরা আর এখন এইসব জিনিস নিজেরা প্রডিউস করে না যেহেতু ব্যবসায়িক ভিত্তিতে এটা আউটসোর্স করা ম্যানেজমেন্টের দিক থেকে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 এমনকি পাশ্চাত্য দেশে তো মিলিটারি ইন্ডাস্ট্রি যেগুলো মানে সামরিক সরঞ্জাম বা যুদ্ধাস্ত্র তৈরির জন্য যে শিল্প কারখানা সেগুলো বেসরকারি খাতের থেকে উপরে নির্ভরশীল অনেক ক্ষেত্রেই মানে সেগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে অনেক জায়গাতেই নেই অনেক জায়গা তো বলবো না কোনো জায়গাতেই নেই সেনাবাহিনী আর নিজে কোনো কিছু প্রডিউস করে না এটা কমপ্লিটলি ডিফেন্স ইন্ডাস্ট্রি যেটা প্রাইভেট সেক্টরে আপনি ওন করে এবং প্রাইভেট সেক্টরই এটা করার জন্যে তাদের জন্যই সম্ভব কারণ এটা একটা খুবই একটা ডায়নামিক আর ফাস্ট মুভিং ফিল্ড এবং সেনাবাহিনী যদি আপনার এটার সাথে নিজেরা জড়িয়ে পড়ে তাহলে আর তাদের নিজের যে প্রধান কাজ সেটা করার জন্য তাদের সময় বা তাদের লক্ষ্য থাকে না এ কারণে এটাকে সম্পূর্ণভাবে এটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছে পশ্চিমা বিশ্বে একমাত্র কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনী কিছু আর এন ডির সাথে যোগাযোগ রাখে তারা একেবারে যোগাযোগ রাখেনা আর এন ডি বলতে উন্নয়ন অস্ত্র উন্নয়ন এটার যে পরিকল্পনা বা গবেষণা তার সাথে সেনাবাহিনীর কিছু স্তরে যোগাযোগ থাকে বা সাথে বা উৎপাদনের সাথে সেনাবাহিনীর কোন যোগাযোগ একেবারেই নাই পশ্চিমা বিশ্বে তারা সম্পূর্ণভাবে এটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছে তাহলে আপনি বলবেন যে বাংলাদেশে সেনাবাহিনীর যে অর্ডিনেন্স ফ্যাক্টরি সেই অর্ডেন্স ফ্যাক্টরি বাংলাদেশে এই ক্ষেত্রে কিছুটা অন্য ভিন্ন ক্ষেত্র আছে যেহেতু আমাদের এখানে প্রাইভেট সেক্টরে এখনো ডিফেন্স ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয় নাই বা হচ্ছে না কাজে এক্ষেত্রে সেনাবাহিনীর নিজের অডেন্স ফ্যাক্টরি রাখা ছাড়া কোন উপায় নাই বিকল্প নাই কিন্তু অন্যান্য ব্যবসার ক্ষেত্রে সেনাবাহিনীর কোন অংশগ্রহণ করা উচিত নয় সেটাই আপনার অভিমত আমার অভিমত হচ্ছে যে সেনাবাহিনী যে প্রধান যে লক্ষ্য বা যে উদ্দেশ্যে সেনাবাহিনী থাকে সেইখান থেকে যাতে তাদের কোন ধরনের বিচ্যুতি না ঘটে সেদিকে বিশেষ নজদ দিয়ে লক্ষ্য রেখে অন্য কোনো কাজের সাথে জড়িত হওয়ার ব্যাপারে খুবই সীমিত আকারে যেটা না করলেই নয় সেটা শুধু করা যেতে পারে এর বাইরে কোনো কিছু বিশদ আকারে কোনো কিছু করা উচিত হয় না আমরা জানি যে সেনা কল্যাণ সংস্থা এটা পাকিস্তানের ফৌজি ফাউন্ডেশনের উত্তরাধিকারী হিসেবে এখানে শুরু হয়েছিল কিন্তু তার অনেক বছর পরে এই নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট অনেকগুলো বাণিজ্যিক প্রকল্পের উদ্যোগ হাতে নিয়ে যাত্রা শুরু করে তো এই বাণিজ্যিক প্রকল্প বা বাণিজ্যিক আকাঙ্ক্ষা নিয়ে কাজ শুরু করার চিন্তাটা সেনাবাহিনী নেতৃত্বের মধ্যে তখন কেন আসলো বা এখনো কেন আছে এটা ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে যে এখান থেকে যে এগুলো লাভজনক প্রতিষ্ঠান এবং এটা ব্যবসায়িক ভিত্তিতে চালানো হয়ে থাকে এখান থেকে যে লাভটা আসবে সেটা দিয়ে সৈনিকের কল্যাণে ব্যবহার করা হবে তবে এটা ম্যাক্রো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এটা কতটুকু লাভজনক হয় সেটা আরও হয়তো বিশদভাবে খতিয়ে দেখতে হবে যে এটাকে এভাবে না করে যদি সরাসরি সৈনিকের কল্যাণের জন্য অর্থ ব্যবহার করা হয় সেটা কি আমাদের জন্য আরো বেশি লাভজনক হবে কিনা সেটার জন্য একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে দেখা যেতে পারে তবে আমার যে প্রধান উদ্দেশ্য বলা সেটা হচ্ছে যে এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর জন্যে আমাদের দক্ষতা আছে কিনা সেনাবাহিনীর বা দক্ষতা থাকলেও এটা কি তাদের প্রধান কাজের লক্ষ্য থেকে তাদেরকে দূরে সরিয়ে আনছে কিনা সে ব্যাপারে আমাদের বিশ্লেষণ করতে হবে তো আপাত দৃশ্যে কি মনে হয় যে যেই ধরনের তার ব্যবসায়িক আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে হোটেল থেকে শুরু করে খাদ্যদ্রব্যের উৎপাদন কিংবা রেন্টে সার্ভিসের মতন ব্যবসা এ ধরনের নানানমুখী ব্যবসায় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এতে করে কি সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য মেধা